সপ্তাবলীর উপরে আজকে মাহাগুর সর্বোচ্চ সেবনে আমার সময় অতি আছে আপনাদের সর্বথ্য সাথে আমি যেটা লক্ষ্য করছি তা মোটামুটি সম্পন্ন হয়েছে আমার কাছে মনে হচ্ছে এই পর্যায়ে আমি এই মহাস অনুষ্ঠান শুরু করার লক্ষ্যে আজকে যারা মায়ের একদম এখানে এসছেন তাদের কাছে আমার সব নিয়ে একটা আড়েছে সেটাই প্রথমভাবে সেটা হল আমি মুসলমান উপরে বিশ্বাস করি ইসলামকে আমাদের ভাবে জীবনে ধারণ করা দরকার এবং ইসলাম যাতে ইসলামের নিয়মিত আঙুলের বিধি দল যা কোরআন এবং সুন্দর নেতাদের বলব তাই আমরা অবলম্বন করব এবং করব আজকে আমরা যে ভাষা প্রতিষ্ঠান আমরা করতে যাচ্ছি আমি লক্ষ্য করেছি যে আমাদের আগাম সমাজের মধ্যে কয়েকটা বিষয়ের উপরে তাদের মনের মধ্যে কিছু সংশয় এবং আপত্তি থাকার কারণে আজকে আমরা এই ধান অনুষ্ঠানের মাধ্যমে সেই জিনিসগুলো সম্পর্কে একটা সুন্দর এবং সম্ভব ধারণা নেব এবং আমরা যেটা গ্রহণযোগ্য সেটা গ্রহণ করব যেটা গ্রহণযোগ্য নয় সেটা বর্জন আমি এই ধান সাথে যারা আমার কাছে প্রস্তাব করেছিলেন এই উন্নয়ন জন্য তাদেরকে এবং যারা বাঙালের শক্তি বিপক্ষে আছেন তাদের সাথে আমার বেশ কয়েকবার আলোচনা হয়েছে আমি তাদের কাছে সবিনয় নিবেদন করে এসেছি আগেই সেটা হল যে মাধ্যমে কোন বিষয়ে চুচুরা বিশ্লেষণ হয়ে কোনো তথ্য পরাজয় হবে এই বিষয়টা কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা মনে হয় সেটা হয়তো বা সম্ভব নাও হতে পারে কিন্তু আমরা বিশ্বাস করি আজকের এই কথাবার্তা আজকের পুরাণ সুন্দর বুদ্ধি এবং তার ক্ষেত্রে যে বক্তব্য উত্তাপিত হবে মুসলমান হিসেবে আমি আমরা সবাই অন্তত এখান থেকে একটা ভালো ধারণা নিয়ে যেতে পারব যে এই বিষয়গুলোর উপরে আমাদের উদ্ধৃত বক্তব্য এবং সেই বক্তব্যের কেক্ষিতে আমাদের আপত্তি সে সম্পর্কে একটা সম্মুখ ধারণা নিতে পারব যে এটা তুরাণ এবং সুন্দর আলোকে কতটা বলবে সেই জন্য আমি বিশ্বাস করি মহাজ অনুষ্ঠানকে আপনারা মল্যয অথবা যুদ্ধে আমরা কেন্দ্রে গ্রহণ না করার জন্য আপনারা উলামায় গ্রাম এখানে যারা আছেন সম্মানিত এবং আদেম সমাজ এবং গণ্যমান্য ব্যক্তি আজকের এই অনুষ্ঠানটা অত্যন্ত সুন্দরভাবে যাতে সমাপ্ত হয় এবং যাতে করে উলামায় সমাজ সম্পর্কে বাইরে আমরা যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে তারা সবাই যারা উপস্থিত তাদের সম্পর্কে যেন বাইরে কোন খারাপ ধারণা ক্ষতি না হয় সেজন্য আমি আপনাদের কাছে স্বামী আরোপ করছি এটা আমার কথা আচরণে ক্ষেত্রে আমরা যেন আমরা যে একটা বিশেষ শ্রেণী অন্তত সমাজের সম্মানিত অংশ বক্তি অংশ তার পরিচয় যেন গ্রহণ করে আমি আপনাদের কাছে স্বামী অনুরোধ করব যে তাহাতে যারা অবতীর্ণ হচ্ছেন তারা ব্যক্তিগত ভাবে ব্যক্তিগত পর্যায়ে কোন বিষয় অবতারণা করে কোন মানুষের মনে কষ্ট দেবে না যে একান্ত প্রয়োজনে কোন বস্ত্র বক্তব্য উপস্থাপন করা সেটা অবশ্যই করবেন কিন্তু তাতে একজন মুসলমানের মনে কষ্ট রাখতে পারে যদি সেটা পরিহার করা সম্ভব হয় এটা আমাদের করা প্রয়োজন হবে বলে আমি মনে করি আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই যে বাস অনুষ্ঠান এখন দশটা বা ছো দশটা যদি আমরা শুরু করি সেটা দীর্ঘ করা সম্ভব নয় এই জন্য আমরা মোটামুটিভাবে সিদ্ধান্ত নিয়েছি যে তিন ঘন্টার মধ্যে এই বাস অনুষ্ঠান সম্পন্ন করব এখন প্রশ্ন উঠতে পারে যে তিন ঘন্টায় যদি সম্ভব না হয় তাহলে আমরা কি করব সেক্ষেত্রে আমরা যদি উভয় পক্ষ আলোচনার ভিত্তিতে আরো কিছু সময় ভূগিত করতে চান সেটাও করা সম্ভব হবে আমরা তাৎলিকভাবে যে ছয়টি বিষয়ের উপরে আজকে বাঙালি সরকার প্রত্যেকটি বিষয়ের উপরে কম বেশি আধা ঘন্টা করে আমরা নির্ধারণ করেছি এবং আমাদের এখানে যারা বিচারক মন্ডলী আছেন আপনাদের জন্য মোতাবেক তারা সবাই কর্মকর্তা এবং তারা আপনাদের থেকে কম इसलमी ज्ञान अभिज्ञ कुरान हादी अभिज्ञ पद तत्व विश्लेषण सार्जन देखा जाना सम्भव ना उन्न जाता अंशा तक कन्साल कर आशा कर आगामी चुनिश तारीख এই বিষয়ে একটা হবে আমি আবারও অনুরোধ করল ব্যক্তিগত আক্রমণ বা ভারমণ্ড না দেওয়া তবে আমাদের আচরণের আমরা যে আলেন সমাজ আমরা যে গণ্যগান্য ব্যক্তি আমরা যে এখানে সমাজের সক্রিয় ব্যক্তি দূর পরিচালনের সর্বক্ষেত্রে দেওয়া হয় আপনারা সম্পর্কে আগেও জানেন আমাদের যারা বিচারক আছেন আমাদের সেই বিচারক মন্ডলী আপনাদের কাছে উপস্থাপন করবেন যে কিভাবে তারা এরা ঘোচনা করবে। তবে যেটা আমরা মোটামুটি পরামর্শ করে ঠিক করেছি তাহলে বিষয়ের অবতারণা করার করে সেই বিষয়ের সম্পর্কে বক্তব্য শেষ হলে বিষয়ে বক্তব্য রাখবেন যিনি অংশটা যে আপত্তিকর কথাটা যেরকম অনেকেই মনে করেন এটা গ্রহণযোগ্য নয় এটা যে গ্রহণযোগ্য সম্পর্কে প্রথমে স্থানীয় গ্রহণকারী হিসেবে আমাদের মৌলানা আগুয়াল ইন্দ্রিশ বক্তব্য রাখবেন এবং তার যদি কোন অংশ মানে সে বিষয়ে চ্যালেঞ্জ প্রদানকারী তিনি বক্তব্য রাখেন তো আমরা আমাদের সাথে যে নাম এসছি তাতে চ্যালেঞ্জ গ্রহণকারীর পক্ষে মৌলানা আলি আকবর আলী বলি উজুর অপর পক্ষে আছেন মৌলানা নুরুল ইসলাম হজুর আমরা দুই হুজুরকে এই বক্তব্য উত্থাপনের জন্য মন্তব্য এবং তাদের সাহায্যকারী হিসাবে আমরা প্রত্যেক দলে আরো সাতজন করে আগে আছে যারা ওনাকে বিভিন্নভাবে সাহায্য করবেন শুধুমাত্র দুইজনই বক্তব্য রাখবেন খোজানা যদি কারণে তাদের বক্তব্য রাখার কোন অসুবিধা একান্তই সৃষ্টি হয়ে যায় সেই পর্যায়ে আর তাদের বক্তব্য রাখতে পারবে। তা না হলে শুধুমাত্র দুইজনের মাধ্যমে এই বক্তব্য স্থাপিত হবে একজনের বক্তব্য যদি বলার পরে আরেকজনের বক্তব্য সাথে সাথে উপস্থাপনের প্রয়োজন হয় তাহলে মেহরবানি করে এখানে যারা বিচারক মন্দলী আছে। তাদের মাধ্যমে অনুমতি বক্তব্য স্থাপন একজন বক্তব্য স্থাপন করাকালীন অন্য কেউ তার বক্তব্যকে টাকা বা তার বক্তব্যকে বিস্তার করা এটা করা হবে আমি আমার ধারণ কতগুলো কথা আপনাদের সঙ্গে উপস্থান করলাম সর্বশ্রেষ্ঠ করিলাম যে আমাদের এখানে জয় করা যাওয়ার কোন বিষয় নেই আমরা ইসলাম দাঁড়িয়ে ইমামের দাগিবে আজকে কয়েকটা বিষয় আমরা আলোচনা করছি আলোচনার আমরা দেখব যে ইসলামের যে রূপগুলি তা কোরআন না এবং তার ভিত্তিতে এটা তিনটা বই দৌ তিনটা অবৈধ গ্রহণ গ্রহণ করবো না আমি এই পর্যায়ে আজকে আমাদের এই বিচারক মন্ডলের চেয়ারম্যান হিসেবে আজ আমাদের আছে আমাদের মুক্তিযুদ্ধ যারা মোহাম্মদ মুক্তার রহমান তাকে আমি এখন মাইক দেব উপস্থাপন করে বক্তব্য এবং পরে মুজ ইসলাম এইভাবে একটা শুনে একটা হতে পারি আর এখানে একটা প্রশ্ন বিচারকম চাল বসা কামা বিনাম্মীরা শ্রদ্ধ জেলা প্রশাসক আজকের বাহাকে সম্মানিত সম্মানিত শুভ মণ্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা দেখুন আজকের এই বাহকের যে नियमानपर्के जिला प्रशासक महोदय निकट बारे गाँव अनुष्ठान मोटामुनारा सुने तब समय सम्पर्मित সেই সীমিত সময়ের মধ্যে আমাদের এটা শাস করতে হবে বিষয় ছয় তিন এই ছয় তিনটির জন্য আমাদের সঙ্গে নির্ধারিত ত্রিশ মে পক্ষে বক্তা একটি বিষয় উপস্থাপনের জন্য বারো মিনিট সময় পাবে দশ মিনিট পর একটি সতর্ক সংকেত বাঁচানো হবে সময় সংকেতের পর আর বক্তব্য রাখা যাবে দ্বিতীয় কর্তৃপক্ষ মিনিট সময় পাবে একইভাবে দশ মিনিট পর একটি হবে বারো মিনিট পর সময় সংকেত দেওয়া হবে তারপরে কোন বক্তৃক রাখতে যাবেন করে বিপক্ষে প্রথম পক্ষ পরে দ্বিতীয় পক্ষ তবে তিরিশ মিনিট পর্যকের পর ওই বিষয়ে আর আলোচনা সম্পূর্ণ বন্ধ করবে অতিরিক্ত সময় যদি কোনো কিছু বিষয়ে আলোচনা কোন অতিরিক্ত হয় যদি উভয় পক্ষ একদিন করেন তাহলে আমাদের আজকের সব জেলা প্রশাসক মহুদায়ের অনুমতি ক্রমে সময় বাড়ানো যেতে পারে আরেকটি আমি সভাগুলোকে জুনে জানাচ্ছি যে সম্মানিত বক্তা এবং কারিপত্র গ্রহণ করলে দেশ প্রম আন্দোলন শেষ করবেন অধিকার এবং যদি চাইলে বিচারক মন্ডলের সামনে পুজো উদযাপন করার জন্য আমরা আর বিশেষত আমরা জেলা প্রশাসক বলেছিলাম যে আমরা এখানে আছি তারা কিন্তু আপনাদের আমরা এখানে বিচারক মধ্যে আমরা বলতে পারি যে রেফারিং মতো আমরা আপনারা যা কিছু বলবেন আমরা চেষ্টা করবো এগুলো যেখানে সিদ্ধান্ত দেওয়া সম্ভব না হলেটের মাধ্যমে আমাদের যে বিদ্যুৎ মতাকাংশ নিয়ে বলে জানানো হবে সেখান থেকে তার চেয়ে মাননীয় জেলা অনুমতি আমরা অনুষ্ঠান শুরু করছি তখন বিষয় ছয়টা বিষয়ে বক্তব্য পেশ করবেন চ্যালেঞ্জ গ্রহণকারী পক্ষ বিষয় বর্তমান ডাবলি ইন্ডা কাপের অভিমত এই বিষয়ের আমি মাননীয় চ্যালেঞ্জ গ্রহণকারী মানানা যারা ভাগ্যের মৃত্যু সাহিত্য পক্ষ থেকে আজ আলহামদুলিল্লাহ আলহামগুলি বসারি তার মোহাম্মদ আজ সত্য প্রকাশ করা আমরা তিন দিন ন্যায় থাকবো না পালন করে একদিন যেতে হবে এই মর্মে আমার আমরা মুসলমান আমরা বলি কোরআন কন্যা এখন বর্তমানে যে পাহাড়ের উনি সূচনা বর্তমান প্রমাণ করুন এক ন তিন নাম সুব্য শর্মা নায়ক মোটেল প্রমাণ করুন নাম যা বন্ধ গোহা প্রমাণ করুন নাম নদী গায়ন তুমি সর্বত্র অস্বীকার করা কুহরি প্রমাণ করুন আমি তার চ্যালেঞ্জ গ্রহণ করছি যেখানে আমি প্রমাণ করব এখন এক নম্বরে বর্তমান তাবলীগিরা কাজের অনুষ্ঠান এক নম্বরে প্রমাণ করার জন্য আমাকে আটক করা হইয়াছে মর্ম বর্তমান যাহাজ এসে প্রচলন আর যেটা স্তম্ভ কার আজকে তাবিগের উসুল ছয়টি পাবলিকের উসুল ছয়টি বর্তমান পাবলিকের উসুল ছয়টি পঞ্চ বেনার থেকে ইসলামের পঞ্চ বেনার থেকে কালিমা নামাজ দুইটা রুজা তিনটা পাঁচ যা বাড়াইছে দুই রাজ্য চারটা বাড়াইছে কি এই কার্যকর আছে আল্লাহ ও আল্লাহ হাসুরের নীতির মধ্যে পরিবর্তন পরিবর্তন করা মানুষ জাতির জন্য খারাপ হয়ে যাবে আমি আপনাদের কাছে আমার হাতে ভারতের একটি উৎসব বিশেষ দরকার একটি করে সথা <laughs> কতে okay, জারি করছেন সালাম মোদী সাল সাম পর্যন্ত এক সালামাই শেষ যদি মহানদীর বসুমুল্লাহ করলাম কি করেন নাই করতে আগে নাই তাহায় প্রাণ করেন নাই এই সহ ছেলে ছবি করেন নাই কাজে তাজমিল করেন নাই কি করেন নাই কোরআন সন্ন্য সম্পূর্ণ দিনটি তারা লেখছে বর্তমান রমনার মুসলমান মুসলিম দোয়ার মুসলিম দোয়ার বর্তমান রমনাল মুসলমান নদীপাত্ল্লা আল ইসলামের যুগের তাদেরই চাইছে উত্তরে আমি বলব উত্তরে আমি কিছু দিয়েছি বহু বছর বলবেন যে বর্তমান মুসলমান বর্তমান জামানার মুসলমান থেকেও জিন্দগির বিভিন্ন দিক দিয়ে নিকৃষ্ট হইয়া গিয়াছে তিনিও বর্তমান জমানার তাহলে তিনি সম্ভাবনা মুসলমান মুসলমান দাবি দাবি দলিল বাদে গ্রাহ্য হয় না কোন দাবি দলিল বাদে গ্রাহ্য হইবে না মুসলমান দাবি করছি দলিল কি দলিল আল্লাহ না আল্লাহ মানলেই মুসলমান হয় না দরিল নমাজুজা না নমাজ উদা করলেই যদি মুসলমান হইতো এই হুজিরা বর্তমানে পঞ্চাশ পরিষ্কার বর্তমান মুসলমান দলিল নবী রসুল্লা সম্পর্কে মুর্বী ইসমাই সার্গিস ইসমাইল দেহীর হিরভাই মুস্তিমের মুখে নোহের মুদ্ে বিনা ধারণা করা সহবাসের ধারণা বেশি বাড়া গুরু গাগার কিন্তু মুসরে হইবে যিনি ইমান যিনি মুসলমান গাগীর গরিব তার প্রতি কতকর অভোক্তা আরবের এবং আরোগের বাহিরে তারা বিশ্বের আরেমগন তাদেরকে বাপের মুদ্রা খুয়া দিয়েছে নয়াদিল্লি নামাজি হল ইলিয়াস নতুন ধর্ম আবিষ্কার করছে ছয় ওসুরের পাবলিক ছয় ওসুর কেহ কোরআন হাদির দ্বারা প্রমাণ যদি করতে পারেন যেন ইতিহাসের মত অনুযায়ী যে কোরআন শুনলাম আমাদের নিলাম কোরআন শুনলামী যদিও কেমন আপনার আকর্ষণ করছি আপনার বারো মনের সময় আমাদের শেষ হয়ে গেছে আচ্ছা শেষ হয়ে বন্ধ করেছিলাম আমি আপনাদের বিরুদ্ধে প্রধানীন সাহেব ঝার্ড জাল মালিক জেলা প্রশাসক সম্মানিত অধিকারক মন্ডলী মুসলমান বর্তমান সবলিগিদেরকে তাঁতের সাব্যস্ত করার জন্য সর্বপ্রথম বলেছেন বর্তমান সবলিগিরা উসুল হয় কি সেখানে আজিদুর রহমান সাহেব লেখা দুই নম্বরে ইডিয়া শ্রম চলালয় এখন তিনি বক্তব্য রাখেন তিনি খুব সুন্দর বলে ইন্ডিয়াতে রহমতুল্লাহ আলায় আজ পাঁচ নম্বরে দেয়া না তিন নম্বরে দেয়া নবীজি কে মানুষ বলা নবীজি এখানে সম্মান দেওয়া হয় নাই রসুল্লাহ বলা হয় সাল্লাম বলা হয় আমি একটু আকর্ষণ করছি আকর্ষণ করছি এখানে সেদিনও এই প্রশ্নটা আসছিল যে নদীজির পরে কেন সাল্লা আমাকে একটা বই দেখানো হয়েছে যে বইটি আপনি বলা হয়েছে। সেই বইয়ের একটা উদ্ধৃতি আমরা এখানে উপস্থাপন করেছি এবং সেই উদ্ধৃত অংশে আমাকে দেখানো হয়েছে সেখানে শুধুমাত্র আপনি নদীজি সেই পথক পরে সাল্লাহ আলহ সাল্লাম লিখেন নাই যেহেতু আপনার উপস্থিত হুবাহুর একটা এই তথ্যটা সেদিনও সেখানে উপস্থাপিত হয়েছিল তা আপনি চাইলে আপনার ধর যে এটা অধিকাংশ সেটা আপনারা নিজেরাও স্বীকার করেছিলেন এই জন্যেই ওইখানে ওইভাবে উপস্থাপন করা হয়নি নদী সাল্লাল্লাহসলামকে সম্মান প্রদর্শন করতে গিয়া কোনো কারণ সামনে আসতে পারে না আমি পূর্বেই বলছিলাম যে নদী করিম সাল্লাইসাল্লাম যিনি ইসলাম দাবির তুলি তিনি প্রতি তাদের কতবে অবজ্ঞা এই সম্পর্কে মাদ্রাসার বাধ্য তানবিরুল মেসাত আমার সঙ্গে আছে আলিয়া মাদ্রাসার খাদ্য আলিয়াম ক্লাসের তানবিরুল মেসকাত মেসকাতের মধ্যে দেখতে তিনি আমাদের মতই রক্ষে মাংসে ভরা ফুল ভ্রান্তিতে ভরা একজন মানুষ সাধারণ মানুষের মতো এখন আমি জানতাম চাই এই কথাটি নদীগরী ইমসাল্লাম ইসলামের বিরুদ্ধে জঘন্যতম বেঁধুটি কি না কাজেই নবী করিম সাল্লাহ্লামার সম্মান প্রদর্শন না করিয়া নয়াদিল্লি মেওয়াজি মজুবী ইলিয়াস তার সম্মান প্রদর্শন করা হয়েছে রহমতুল্লাহ অথচ সে লেখছে এই তবলিগের যে বর্তমান প্রচলিত তবলিক তার মাথা পুষ্টি ছিল মাথা খারাপ ছিল হয়েছে বই আমার সঙ্গে মালপূজাত মালপুজাতে তার মাথা খুব গরম ছিল কুষ্কির জন্য গুম আইত না ডাক্তার কর্মীরা পরামর্শ অনুযায়ী ঠান্ডা তৈল খুব মালিশ করাছে গুম খুব বেশি হইতেছে সেই গুমের মধ্যে আল্লাহ তাহলে দেখা করছে গাইয়া দিতে পঞ্চম খাইরং মধ্যের তুমি সরম বর্ষের মতোই লুক্বে জন্য প্রেরিত হইয়াছ এই কথায় ইলিয়াস মুসলমান কুঠে হয়েছিল পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানে উভয় পাকিস্তানে সামরিক কোটে আমি সাথে করছিলাম তারও প্রমাণ আছে হ্যাঁ এখন কোরআনে টাইমে আর পুরায় না আমার কি বলে কি বলেন যদি বলেন শেষ আমি শেষ কথা বলবেন প্রাসঙ্গিক ইনসাল্লা সাল্লাম সাহেব বিষয়ে আল্লাহর কাছে আশ্রয় চাইছেন প্রথম প্রভাব গরবীনাথ আল্লাহ বলেন হে যা বলেন যে আমি মানুষের যিনি প্রভু তিনি রাষ্ট্র চাই দুই নম্বরে মালিক মানব জাতির বাদশাহ মালিক তিনি রাষ্ট্র চাই তিন নম্বরে ইরা তিনি মানব জাতির মাহুদ পূজনী অসাধার আশ্রয় চাই চার নম্বরে মিমস আসিল খন্নাথ এবং খন্নাথের সুমন্ত্রণার থেকে আমি আশ্রয় দেয় খান্ন তারা খান্নের প্রসি আল্লাহেই ঘরে আল্লাহ দিয়ে শুধু রীন যাহারা মানুষের কি মানে পথ করে তারা কোন দলে খান্নাস আর মানুষ খান্নাস মানুষ জাতের মুখ আন্নাথ সেই অন্যের মুখ আলেন লিখা হে গে তবলিগ জমা বা মন্দির চাঁদ চাহিদা মিল করবল ভেজা যা হ্যাঁ নইা কর্মকিগ নিয়া কায়দা কানুন জানা নির আসল তবলিগ না মজুর মুখে বিশ মিশা সরকারের জন্য বিরাট একটা ষড়যন্ত্র যাহারা আমি আমি বললাম যে তিনি আমাদের মতো ইংরে প্রান্তিতে ভরা একজন সাধারণ মানুষ ছিলেন তিনি চিন্তা করেন তারা নদীর কতটুকু বক্তব্য করে দিলাম এই তফসিল তফসিলের নামটা বলবেন রقیه রুহুল bayan প্রত্যেক দ্বিতীয় পক্ষ আপনাদের বক্তব্য বলার জন্য অনুরোধ সমাজ আমাদের প্রতিপক্ষ জনাব রেড্জি সাহেব তার দাবি ছিল বর্তমান পব্লিগির একা এই দাবির পক্ষে তিনি এখন পর্যন্ত কোন দলিল পেশ করতে পারেননি তিনি যা কিছু করেছিলেন প্রথমে আমি সেগুলি আনসিদ্ধ दीर्घ कम श्रद्धा जिला प्रशासक एवं जवाब अतिरिक्त समय सब लिगी जन केफर सब्यस्त कर रमतुल्लाहमत आलह ले মোহাম্মদ রসুল উল্লাহ সল্ল ইসলামের নামে সল্লাম লেখা হয় নাই এই ভঙ্গিতে রসুল লেকেরই সল্লুসলামের স্থানে বেয়া করার কারণে এরা কাকের সম্মানিত জেলা প্রশাসক অবগত আছেন এবং বলেছেন স্বয়ং সাহেব যে ও মোহাম্মদ নাম লিখেছেন ফুলতম নাম লেখার সাথে সাথে সল্ল যদি কেউ কাকের হয় তাহলে যেখানে নাম লিখেছেন অথচ ষল্যতম লেখেননি এখন তার কথার দ্বারা তিনি কি সবস্ত হবেন সেই বিষয়ের ভাগ আপনাদের হাতে দেওয়া হলো। দ্বিতীয় কথা তিনি রুহ রিভয়ানের কথা যে দিনে জমাতের প্রতি দাঁতের হওয়ার কথা ব্যক্ত করেছেন রুহ প্রত্যীরে রুহ রিভয়ানের সবগুলি এটা সম্পূর্ণ তার মত কথা তৃতীয় কথা তিনি প্রথমে অভিযোগ দিয়েছিলেন তবলিগিরা তাদের কেন তারা যে তবলিক মোহাম্মদ রসুল্লাহ ইসলাম করেনি আমি শুধুমাত্র সারা দেয় দুই নম্বর রসুল নামাজ এর তবলিক মলাহ ইসলাম থেকে নিয়ে আজ পর্যন্ত প্রায় চোদ্দ শত সমস্ত মুসলমান করে আসছেন তিন নম্বরের রসুল এলএম শিক্ষা পদ্ধা এবং শত বৎসরের মুসলমানগণ পর্যন্ত সমস্ত মুসলমানেরা সমর্থন করেছেন সমস্ত নবীন এলএন এর সব্লি করেছেন চার নম্বরও রাম মুসলিম এক মুসলমান আর মুসলমানকে সম্মান প্রদর্শন করা সমস্ত অলিয়া এক রাম অন্দিয়া এই সুস্ত তোমাদের সমস্ত মুসলমানজন এই একরাম মুসলিমিনের পত্নীক সর্বদু করে চলে আসছেন আট নম্বরের হদীশরীকে বলেছেন হিন্দাম সমস্ত ছাড়াই তার ফল পাওয়া যায় সহি ছাড়া কোন ভালো কাজের ফল পাওয়া যায় না এই সোহিনিয়ত পাঁচ নম্বর করেছেন মস্তিষ্কের সমস্ত মতন মানগল এই সোহিনিয়তের ইসলামের যে এই বিধান এই বিধানকে সমর্থন করেছেন ছয় নম্বর আল্লাহ দিনের কাজে সংসারের কাজ থেকে কিছু সময়ের জন্য অবসর নেওয়া সংসার ছাড়াও কিন্তু ফাঁকে ফাঁকে একটু সময় বের করো পরকালের কাজ করার জন্য এই তবলিক সমাপ্তন অভিমান করেছেন সমস্ত সহাবায় প্রায় করেছেন সমস্ত সমস্ত সমাকৃত সুতরাং এর সাথে এর সাথামের পঞ্চবিনার কোন রকমের সংঘর্ষ নেই বরংগি নেতাদের কিতারে ইসলামের পঞ্চবিনা স্বতন্ত্র ভাবে লিখিত আছে তবলিগি জমাতের নেতাদের কিতারে লেখে আজ আমি রবিআাল ইসলাম আল্লাহ মুসলিম সংখ্যা বড় যেগি আচ্ছা এই পঞ্চবেন ইসলামের এই আদি প্রচার করা হয় দাওয়াত দেওয়া হয়েছে একদিকে অপর দিকে পঞ্চবিনার কথা দেওয়া হয়েছে সাংঘর্ষিকতা নাই ধন্যবাদ আমাদের প্রথম যে আমরা এখানে টি টানছি আমরা দ্বিতীয় প্রসঙ্গে যাচ্ছি দ্বিতীয় আলোচনা বিষয় নবীন তাবলি করেছেন আমি সমস্ত সমস্ত নিয়ারে ইল্লরা কাবলি করেছেন কিন্তু এরপরে আমাদের পাঁচটা রইল ছয় হাজার এই রাজনীতি কেন ওরা প্রমাণ করে রাজনীতি কথায় চলবে না আর তিনি বলছেন যে রহুল বহারে নাই আহ আসে আমার কাছে আসেন যদি না কাহে আমি এখনও আমি যদি বানাই হয়ে থাকি আমরা আমাদের সময় সেবা সরে যাচ্ছি আমি আশা করবেন আমার মনে হয় বিষয়টা একটু প্রথম আমার আমার এবং শুনেছি কিন্তু চ্যালেঞ্জ প্রদানকারীর পক্ষেই যায় কিছু বলতে চাচ্ছেন আর বিষয়টা পরিষ্কার হওয়ার জন্য দুজনের সম্মতির মধ্যে আমার আরো কাট নিয়ে সময় দেওয়া যেতে পারে যদি আপনারা আদি থাকেন তাহলে আমরা এটা করতে পারি কারণ আমরা মনে করি যে বিষয়টা পরিষ্কার হওয়া দরকার এটি হতে পারে আমি উল্লেখ করছি যে সময় দেওয়া দরকার আমি সব জেলা প্রশাসক এবং সম্মানিত বিচার মন্ডলীদের দৃষ্টি দর্শন করে বলতে চাই তো আপনাদের প্রস্তাব মতে আমি আমাদের প্রতিপক্ষকে পাঁচ মিনিট সময় দিতে রাজি আছি তবে আমার একটা কথা থাকবে তিনি যেন আপনারা একটু মেহরান করে লক্ষ্য রাখলে কাজের সুবিধা হব এবং তিনি কথা বলে সবাই যেন ভদ্রতা সভ্যতা স্বাধীনতা এবং এই সুদী সমাজের মূল্যায়নের মাধ্যমে যেন কথা বলে ধন্যবাদ সময় প্রত্যন্ত পাঁচ মিনিটের মধ্যে আমি প্রমাণ ছয় ওই আমার কাছে মসন্দ আবার ছয় বছর প্রমাণ আপনারা নিয়ে যেতেন কেন আমার বর্তমান বলেন কয়েকটি কবি উপরে মেহরবানি করিয়া আমল করিতে পারলে পুরা দিনের উভয় চলা অচিস আসান হয় উসুল সাবলিগের নমাজ এলে মৌজিক এক মুসলিম জাতীয় নিয়া সাবলিক এই যে ছয়টা বিষয় কোরআন সন্না কুরাণ সন্না এবং হানাসি কথা উল্লেখ রয়েছে কাগজ হানাকি এই সহায়দা মুসুল প্রমাণ করুন আর শুধু যে কালিমার কথা বললেন কালী মা বর্তমানে তারা ইসলামের উম্মদ তারা ইহিদুল্লাহ খ্রিস্টান ইসারা ইসলামের উম্মদ তারিদুল্লাহ কয় মুসলমান হয়ে গেছে কি মুসলমান হইল মুসলমানি রায় রাহা ইল্লানি রায় রাহা ইল্লাম করতে হইলে আমি ইনসল্লা করব ফলে এই দশ পাঁচ মিনিটে এই বিষয়ে আলোচনা সম্ভব না রায় রাহা ইল্লাস নাই মুসলমান না যতক্ষণ প্রত্যন্ত না হলে শ্রম না করবে টি সত্যার সাথে আমি না মানবে প্রতক্ষণ আচ্ছা এখন আমরা প্রথম করতে কোন সময়সীমা শেষ সচেতন তাদের দক্ষবা যেন অনুযায়ী বিচারক মন্ডলী প্রতিপক্ষা ইসলমান হয় না এই কয়েকবার বলেছেন আমি সর্বত্তরের মুসলমানজনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই শুধু ইল্লাহ পব্লিক করে না বর্তমান পবলিক ইরাহা ইহু মোহাম্মদ পব্লিক করে সুতরাং এই লাল তবলিকলে যদি কাপের হয় এই তবলিকটা মোহাম্মদ রসুল এই কালের সমস্ত করেছিলেন হয় সমস্ত ইমামগণ সমস্ত বুজুর্গা নেমার তবলি করেছিলেন ইয়াদুল্লাহ ইহু মোহাম্মদ রসুল্লাহ পব্লিক করে না সুতরাং এরা যে কালিমার পবলিক করে সেই কালিমার তবলিক করলে কাদের হয় তিনি স্বয়ং নদী থেকে আজ পর্যন্ত সর্বযুগের সকল মুসলমানদেরকে কাছে সাপ্ত করলেন পব্লিকিরা তুলুলা আমার বলছি পবলিকিরা বর্তমান পবলিকিরা তুলা ইলাহাই তবলিক করে না বর্তমান তবলিগেরা লাইল্লাহ মোহাম্মদ করে এই পবলের কারণে যদি তারা হয়। এই বলবেন এই পবলিক শাহাবাগান করেছিলেন আছে। তিনি সর্বযুগের মুসলমানদেরকে এবং স্বয়ং নদীকে সায়ন নদী শাহাবাগানকে তাদের সাব্যস্ত করলেন এই কলমা করিলে যদি কাদের হয় এই কলিমা জুহার করলে যদি কাদের হয় এই কলিমা করলে যদি কাদের উহম সুতরাং কাদের হয় চিন্তা করলে আমাদের গুজার আছে দুই নম্বর আমার পবলিক করলে যদি কাদের হয় मुसलमान जनकिन भवानिय कर ছয় নম্বর কাজ আল্লাহ রতুল বলেছেন কেউ ছেড়ে দাও যদি আমার ধর্মের একটি কথা শুনে থাকো নির্দেশ মতে নবীর ধর্মের একটি কথাও যারা শিখেছেন তাও যদি যারা শিখেননি তাদের কাছে সেই কথাটা পব্লিক করে দেন কেউ এতে যদি তাহলে তার তার রূপরেখা মতে তার ধারণা মতে ইমানের রূপরেখা নাকি এটা নিশ্চয়ই গভীরভাবে তৈরি রাখার ব্যাপার আছে আমি মনে করি সুতরাং আমি মনে আমি ইমার কবলিভ করলে যারা কাদের বলে তারা কি এটা আমাদের অস্বীকার করলে এইগুলিকে করলে যদি কাদের কি এটা সাংঘাতিক রকমের বিভ্রান্তি সৃষ্টি করেছে তাদের এই অপপ্রচারে গোটা বাংলাদেশে নয় তরান মিডিল ইস্ট থেকে লন্ডন আমেরিকা পর্যন্ত সারা দুনিয়ার কোটি কোটি মুসলমানদের মধ্যে এই কোথায় করে দিয়েছেন বাংলাদেশের প্রায় দশ কোটি মুসলমানদের অঞ্চলে তিনি এর করেছেন এই জন্য তিনি আমাদের দেশের আমাদের সমাজের যেখানে যেখানে এই তার বক্তব্য সেখানেই সর্বস্তরের মুসলমানদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয় সৃষ্টি হয় মারামারি সৃষ্টি হয় সমাজের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয় সুতরাং এই ফুলি যেন হয় সমাজ যেন শান্তিপূর্ণ বলে চলতে পারে দৃষ্টি আকর্ষণ করে আমার সময় পথে আরো যে এই বিষয়ে দেওয়া হয় অন্য সম্মানিত অংশগ্রহণকারী কিন্তু আমাদের ভারতের প্রথম বিষয় বর্তমান তাত্রিকীরা কাপের উম এই বিষয়ে অতিরিক্ত দশ মিনিট সময় অতিক্রান্ত আমরা এখন দ্বিতীয় বিষয়ে যাচ্ছি দ্বিতীয় বিষয়ে আলোচ্য বিষয় কিনা কিন্তু মতন প্রথম বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি চ্যালেঞ্জ গ্রহণকারী আচ্ছা জয় করে আমরা দ্বিতীয় দিতে ঘটনার জন্য আমাদের লাভাল বিষয় বিষয় আছে এর ভিতরে আমি কেউ বলতে পারলাম না সে মতের দাবিদাস মতোই আল্লাহ প্রেরিত বাংলা আর বিভিন্ন রাসমূল যেমন আমার জন্য লড়াই আমরা তুলে প্রেরিত হয়েছ ঠান্ডা তেল বেশি হয়ে দিয়া ঘুরে আর মধ্য বানাইছে এখন আমি বলতাম চাই যে পয়গাম্বর ইত্যাদি হয়েছে আমি পয়গাম্বর বিশান আপনারও পয়গাম্বর আপনি আমার মত। আমি কিছু পারে না ঘটনা নম্বরের মতো না এই ইলিয়াস আমি এক কিতাব তামীর পঞ্চম খন্ড তিনশো উল্লেখতে ইনসান কোরআনতে ইনসান